আলহামদুলিল্লাহ আমরা সিরাতে পাখির আলোচনায় আমরা এসেছি নবী করিম সাব সিরতের জিন্দগির প্রাপ্তির আগ মুহূর্তে আমরা গিয়েছি প্রাপ্তির আগে ওনার ব্যক্তিত্ব পার্সোনালিটিকে আল্লাহ কিভাবে গড়ে তুলেছেন মন মানসিকতা আখলাত এবং কিছু পারিপার্শ্বিক অবস্থা ওহিনাজ হওয়ার জন্য এনভায়রনমেন্ট ক্রিয়েট করা এই আলোচনাগুলো তারপরে ওহিনাজিল হওয়ার প্রসঙ্গ চলে আসতেছে ইনশাআল্লাহ নবী করিম সাল্লাসমের জিন্দিগি অত্যন্ত পাক পবিত্র জিন্দিগি ছিল ইসলাম বা ওয়াহী পাওয়ার আগেই যখন তিনি ওয়াহির সঙ্গে যোগাযোগ নেই আল্লাহ এগুলো পাওয়ার কোন সুযোগ না হওয়ার আগ থেকেই তিনি অত্যন্ত ভালো মানুষ এবং কুফর জাহেলিয়তের যে সমস্ত বিষয়গুলো আরব সমাজে প্রচলিত এবং সবার মধ্যে কিছু না কিছু ঢুকে পড়েছে সেগুলো থেকে তিনি তখনও মুক্ত আছেন এবং আল দেওয়া হয়েছে বিশ্বস্ত সততা অনেস্টির দিক থেকে আর কেউ এই টাইটেল পাই নাই তাহলে এটা বোঝা যায় যে যাকে আল্লা তাল নবী হিসাবে পাঠাবেন তার ব্যক্তিত্ব সাকসিয়াত পার্সোনালিটি সততা নিষ্ঠা আন্তরিকতা এগুলো মানুষের কাছে আগে থেকে যদি গ্রহণযোগ্য হয়ে যায় নবী কিন্তু একজন এগুলো আল্লাহ অবশ্য আল্লাহ আরো ইসলাম দিয়ে কোরআন দিয়ে ওয়াহি দিয়ে আরো ওনাকে সুন্দর করে গড়ে তোলার জন্য আরো তৌফিক দিয়েছেন সুযোগ দিয়েছেন কিন্তু ন্যাচারালি তার আগেই তিনি একজন অত্যন্ত ভালো মানুষ বিভিন্ন সৎগুণের অধিকারী হয়ে অলরেডি তাঁর সুনাম মক্কায় ছড়িয়ে পড়ছে আল আমিন সবচেয়ে বেশি বিশ্বস্ত কোন জায়গায় আমানত রাখা যায় কিনা সবার আগে আমানত রাখার জন্য হেফাজতের জন্য যে নামটা প্রচলিত হয়ে গেছে তিনি হচ্ছেন মুহাম্মদ এরপরে তিনি নিজেই আল্লাহ তালার অনেক নিয়ামত তিনি পেয়েছেন যদিও তিনি এতিম ছিলেন অনেক দিক থেকে অর্থনৈতিক দিক থেকে খুব ভালো অবস্থা ছিলেন না এরপরে আল্লাহতালা ওনাকে আস্তে আস্তে করে ওনার ব্যক্তিত্ব গ্রহণযোগ্য করে দিয়েছেন মক্কার সমাজে তিনি মক্কায় চতুর্শে মূর্তি পূজা হচ্ছে কাবা ঘরে যেখানে তিনি তাওয়াফ করেন সেখানে তিনশো ষাটটি মূর্তি আছে সবাই তাদের ভালো মন্দ যেন ওখানে আসে ওই সমাজে মানুষ হওয়া সত্ত্বে একদিনও তিনি কোনো রাজি আল্লাহ আনহু বর্ণনা করেন খাদিজার একজন প্রতিবেশী ছিলেন তিনি আমাকে বলেছেন যে একদিন নবী করিম সাল আল্লাম আমি কোনদিন তাদের এবাদত করি নাই করব না খাদিজা রাদিয়াল বললেন খালিল্লা খালিল ঠিক আছে এগুলা ফেলে দিন এগুলা দরকার নাই তিনিও একমত হয়ে গেলেন তখনও কিন্তু ইসলাম ওনাদের কাছে এভাবে অহির মাধ্যমে আসেনি এমনকি যখন বাহিরা আর সঙ্গে সফরে দেখা হয়েছে বাহিরা তখন জিজ্ঞেস করলেন যে খ্রিস্ট সম্প্রদায়ের একদম যাজক এবং যিনি দেখতে পেয়েছিলেন নবুয়তের কিছু লক্ষণ ওনার মধ্যে আসে তখনও খ্রিস্ট সম্প্রদায়ের মধ্যে কিছু কিছু লোক ইসা আল্লাহ ইসলামের ধর্মের অনুসারী ছিলেন তাদের ভিতরে এত সেরক ঢুকে নি তার মধ্যে অন্যতম একজন ছিলেন বাহিরা তো তিনি তখন বললেন সম্পর্কে নবী করিম সাল আলাইসাল্লামকে লাত এবং অজ্জার কসম করে বলতো এই কথাটা তখন তিনি তাকে উত্তর দিলেন হাক্কে লাগান খবর দেওয়ার কোন কথা জিজ্ঞ করি ঘৃণার মধ্যে টপ লিস্টে এই দুইটা আছে কিন্তু এদের কসম করা কথা আমাকে বলো না এরপরে যাই দেখা দিয়ে আনহু তিনি বলেন কেনা সন্ন হাসিনা ধাতু দশ বিমাল মুশ্রিকা ইদা তু তাফ করার সময় মুশ্রীকরা এগুলাকে টাচ করে করে শরীরের মধ্যে এগুলার বরকত লাগাতো এটা ছিল কমন প্র্যাকটিস এখন মাজারে চতুর্দিকে গেলে কি করে বরকত গায়ের মধ্যে লাগায় তাই না ওখান থেকে আসে তখন তিনি বলেন যে আমি ওনার সঙ্গে তা অফ করছি যাই হারে তো কিছু দর্শক জানেন এই যে ওনার পরের ছেলের মতোই হয়ে গেছে উনি বলেন যে আমাকে নিয়ে উনি তা অফ করলেন ফেলাম্মা মারার তুই বিহি আমি যখন ওনার সঙ্গীতা অফ করলাম সবার মতো আমি বরকত নেওয়ার জন্য ওগুলোর মধ্যে হাত দিলাম একটু গায়ে লাগানোর মাখানোর মাখার জন্য মুরব্বী হিসাবে বলছি আমি টাচ আর করি না ফাকুল তুফি নাহা আন্দোরা মায় আমি কিন্তু কথা থামলাম কিন্তু একটু পরে থাকলাম কিভাবে না করে চলি সবাই এটা করে এত বুঝে থেকে তুমি এটাকে টাচ করো না তোমাকে নিষেধ করা হয়নি তিনি খুব সিরিয়াসলি তখন ওনার কাছে তোহীদের কলামাত আসেনি ন্যাচারাল ফিত তারপরে হার পরবর্তী পর্যায়ে বলেন আল্লাহর কসম যে আল্লাহ নবী মোহাম্মদকে সম্মানিত করে রেখেছেন যে তিনি কেন যে টাচ করেন আমি বুঝতে পেরেছি সত্যি আল্লাহ ওনাকে যাকে আল্লাহ নবী বানাবেন তাকে দিয়ে আল্লা তালা এই খারাপ কাজ কি করান ঘৃণা পোষণ করেছেন আর একটি বড় কাজ তিনি কখনো মদ্যপান করেননি আরব দেশে ওনার চাচা ওনাদের মুরব্বীরা সবাই পাটি পুটিতে মধ্যে তো এখানকার মতো মদ ছিল তাদের যে কোনো সামাজিক অনুষ্ঠান অন্যতম একটা প্রোগ্রামের অংশ কিন্তু তিনি কখনো মদ্যপান করেননি কখনো তিনি ফাহেসা কোনো কাজে কোনো মন্তব্য এমন কিছু যে তার মধ্যে খেলাধুলা থেকে শুরু করে গান বাজনা যেগুলা মানে এনিথিং অবজেকশনাবল হতে পারে জুয়া খেলা যেগুলো আরো দেশের সব কমন ছিল হারামের ভিতরে জুয়া খেলা হতো এমনকি গান বাজনা প্রচলিত দুই দিন উনি একটুখানি চেষ্টা করেছিলেন কিন্তু আল্লাহ ওনাকে নসিব রাখেন নাই সেটা কি তিনি নিজে বলেন ওনার জামাতা এবং চাচাত ভাই আলী আবি বর্ণনা করেন আমি নবী করিমসাল সঙ্গে বলতে শুনেছি মা হেমন্ত যে সমস্ত খারাপ কাজগুলো ইসলামের দৃষ্টিতে ঠিক নয় নবতের আগেও আমি এই সমস্ত কোন খারাপ কাজে কখনো জড়িত হইনি এই সমস্ত ফাংশনে আমি কখনো যাইনি যোগদান করিনি তবে দুইবার আমি চেষ্টা করেছিলাম যে আমি এবং মক্কার আরেকটি মেষ পালক রাখালে চাকরি করেছেন তিনি মক্কাবাসীদের তার বিনিময়ে কিছু বেতন পেতেন ছাগল চরান তিনি করেছেন ছাগল পালার কাজ করিয়েছেন যেটা রাখাল আদম আলা ছাড়া কারণ তাদের তো কিছু নবীরা তো সবসময় বড় ধনী ছিলেন না দাউদ আলাহিসাম ওনারা বাদশাহ ছিলেন কিন্তু অনেক হয়তো অর্থনৈতিক ভাবে এমন কোন বড় ফ্যামিলির থেকে আসেননি ধনির ফ্যামিলির থেকে যার ফলে তাদের রুজি রোজগারের জন্য চেষ্টা করতে হয়েছে অন্যতম কাজ তারা করেছেন ছাগল চরণের কাজ তো উনি বলেন যে আমি যখন ইয়াং যুবক কিশোর থেকে যুবকে বা কৈশোর যৌবনের মধ্যে আছি এই সময় ছাগল চরণের কাজে আমরা দুইজন আছি তো অনেক সময় ছাগল চড়াতে গিয়ে রাত্রেও ওনারা বাইরে থাকতেন থাকার ব্যবস্থা ছিল ওখানে যেখানে ঘাস জঙ্গল পাওয়া যায় কারণ মক্কা শহরের সব জায়গায় কি ঘাস আছে নাকি মক্কা শহর থেকে বেরিয়ে যেতে একটু হতো যেখানে ভূমি ভূমি কিছু ঘাস আছে একটু দূরে আমরা অনেক সময় সেখানে রাত্রেও থাকতাম তো আমি এবং আমার আরেক সহকর্মী মক্কা বাটিতে আরেক কিছু লোকের ছাগল টাগল যে চড়িয়েছে দুইজন আছে তো আমি একদিন তাকে বললাম আমি একবার দেখি কেমন একবার একটু আমি যাই তুমি আজকে থাকো তুমি দেখলে আরেকদিন যাবার আমি আজকে তোমার আমি তারপরে আমি নিজেই বললেন আলী রাজুক পরে এসে পৌঁছলাম আমি শুনতে পেলাম যে কিছু বাদ্যযন্ত্র দফ টফ এবং আরো কিছু বাদ্যযন্ত্র বাচ্চা আর গানের একটু স্বর আসছে মোটামুটি একটা ফাংশন হচ্ছে তো মক্কা লোকদের এগুলো খুব হত মদ খাওয়া জোয়া খেলা গান বাজনার আসর এগুলো কমন ছিল যেটা ইসলাম না থাকলে সমাজের মধ্যে এগুলো কমন আছে কিনা এ সমস্ত দেশে কি সেগুলো মদ খাওয়া লটারি খেলা গান বাজনা সাংস্কৃতিক প্রোগ্রাম যেগুলো আছে ফিল্ম এই জাতীয় এইতো এগুলো রিক্রিয়েশন তাদের সোশ্যাল লাইফের এগুলো অন্যতম অংশ হয়ে যায় তো এভাবে হতো তো আমি গেলাম শুনলাম এটা শুনি জিজ্ঞেস করলাম মা হা দা কি হচ্ছে হাত বাজনি আইনি আমি এই গান বাজনা দেখি যে ভালোই লাগতেছে খারাপ না তো মানে স্বাভাবিক ভাবে ন্যাচারালি এর মধ্যে একটা আকর্ষণ আছে গান টানোর সুর টুর ভালো হলে খারাপ দেখা যায় তো আমি ঢুকলাম ঢুকার পরে মনে করলাম যে দেখি না আজকে শুনি কেমন লাগে সবাই এখন এত এনজয় করে আমি একটু দেখি ঢুকছি ঢুকার কিছুক্ষণ পরেই আমার চোখে ঘুম চলে আসছে মানে এমন ঘুম আসলো এখানে গান হলো না আর কি হলো আমি কোন খবর আর আমার নাই হ্যা মা সেটা একটা খোলা ময়দানে হচ্ছিল খোলা চত্বরে যে আমি যখন উঠি তখন দেখি যে সূর্যের হিট আমার চেহারা মধ্যে লাগার কারণে গরম লাগছে তখন তো তার মানে ঢুকার পরেই আল্লাহ জগতে আর বসে থাকতে সুযোগ হয়নি তিনি কাজে পড়ে দিয়েছেন ঘুম এমন ঘুম দিয়েছেন পুরো অনুষ্ঠান শেষ হয়ে মানুষ সব চলে গেছে উনি ঘুমেই আছেন রোদের তেজ যখন ওনার গালের মধ্যে চেহারার মধ্যে লাগছে তখন গিয়ে আর পেছেন কি গরম লাগে কেন উঠে দেখেন যে সূর্য তো উঠে গেছে ওনার গান বাজনার শোনা হলো তো যখন চলে গেলাম আমার সঙ্গী আমার দায়িত্ব দিয়ে আসছিলাম ছাগল সেই জিজ্ঞেস গুলো মাফা কি করলাম কিছু তামসা দেখতে কিন্তু সেখানে গিয়ে আমার ঘুম চলে আস কোথেকে যাতে ঘুম আসলো আমি আর কিছু টেরি পেলাম না মাফা আল তো লাগলে তা তারপরে কিছুদিন পরে আরেকদিন আমি চোখ আর খুলতে পারি না কিভাবে পুরো রাতে ঘুমের মধ্যে কাজ হয়ে পড়ে চলে গেল পরের দিন সকালবেলা সূর্যের তেজ যখন জোরে লাগছে মাথার মধ্যে আর চেহারার মধ্যে তখন গিয়ে উঠলাম উঠে তারপর সাথে চলে আসছি তো আমার যে ছাগল চারণের সঙ্গী সে বললো মাফা আলত কি করলা তুমি কি করলা কেমন হলো হয়েছে না হলে তারা কি করল আর কিছু আমি দেখতেই পেলাম না তো তিনি পরে বললেন অল্লাহি মাহুমা বেসু ইনহু আ তারপর আমি বুঝতে পারলাম যে আমি এই কাজের জন্য সৃষ্টি হই নাই আমি আর এইরকম কোন প্লানও করিনি আর চেষ্টা করিনি চিন্তাও করিনি তা যতক্ষণ আল্লাহ আমাকে এগুলোর থেকে আমাকে দূরে রেখেছেন তিনি আরো কতগুলো জাহেলি কাজকে করতেন না যেমন আমরা শুনেছি এই আলোচনাতেই যে মক্কার লোকেরা যখন হজ করতে যেত তারা আরাফাতে যেত না কারণ আরাফাত হচ্ছে হারাম এরিয়ার বাহিরে তারা মক্কার লোক তারা অনেক হাই থাকতো মিনা থেকে মুজদালে কিন্তু নবী করিম সাল্ল সাল্লামকে নাজির হওয়ার আগেই তিনি যতবার হজ করেছেন তিনি আরাফাতে গিয়ে ঠিক মতোই হজ করেছেন এবং অন্য কোরাইজের মতো তিনি এবং মিনায় বসে থাকেননি সেখানে সাধারণ মানুষের সঙ্গে হত করেছে। তিনি সত্যবাদী ছিলেন আমার দ্বারে কথা শুনেছি একটু আগে সত্যবাদী নবীরা সত্য কথা বলা লাগবে কারণ তাদের জীবনে কোনোদিন মিথ্যা কথা বলা হয়ে গেলে যদি অভিযোগ পাওয়া যায় এক কখনো মিথ্যা কথা বলেছে দলিল হয়ে যাবে আল্লাহ তালা ওনাকে সত্যবাদিতা ধরে রেখেছেন এবং তিনি যখন সাফা মারোয়া পাহাড়ে উঠে আল্লাহ হুকুম দিলেন যে এখন দাওয়াতি কাজ করেন আসি রাতাকাল আকরা আপনার গোষ্ঠীর মধ্যে কবিরার মধ্যে দাওয়াতের কাজ করেন তিনি দাঁড়ালেন পাহাড়ের উপরে সেখানে জাবাল আবি খোবাই বা জাবাল সাফা যেটাই বলেন সেখানে দাঁড়ালেন জিজ্ঞেস করলেন অ্যানাউন্স করলেন চিৎকার করলেন সবাই আসলো সকাল সকাল ওনার আওয়াজ শুনে তখন প্রথম কথা কি বলেছিলেন সমতল ভূমি আছে যেটা তোমরা দেখো না ওখানে বিশাল অশ্বারোহী বাহিনী তোমাদের উপরে হামলা করার জন্য ওইখান পর্যন্ত এসে গিয়েছে এক্ষুনি ঢুকে পড়বে এরকম খবর যদি তোমাদেরকে দেই তোমরা কেউ দেখনি আমি দিলাম খবর আমার কথা কি তোমরা বিশ্বাস করবে তারা কি উত্তর দিয়েছিল অবশ্যই বিশ্বাস করব কারণ এই পর্যন্ত তোমার থেকে মিথ্যা শুনিনি। তুমি কোনোদিন মিথ্যা কথা বলিনি আজকে বলবে কেন হঠাৎ করি তারপরে তারা কি করেছে রিয়াকশন ওইটা আমরা পরে একসময় শুনবো আবু জাহাল তখন কি রিয়াকশন করলো কি যখন হেরাকাল রোমান সম্রাটের এটা শুনেছেন জিজ্ঞাসা করেছিল সে মিথ্যা কথা বলেছে তোমাদের সঙ্গে বলে না সে তো মিথ্যা কথা শুনিনি তখন কি বলেছিল তোমাদের তোমাদের ব্যাপারে সঙ্গে যদি মানুষের ব্যাপারে মিথ্যা কথা না বলে তাহলে আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা তো বলতে পারে না তাহলে এটাও সমাজে প্রসিদ্ধ ছিল ওনার ব্যক্তিত্বের মধ্যে মিথ্যার কোনো আশ্রয় কখনো ছিল না এরপরে তিনি সব সময় ভালো ব্যবহার করতেন গরিব করতেন এইগুলোর দিকে তিনি সবসময় অগ্রগামী ছিলেন এবং সেটা আমরা দেখতে পাই আরো পরে দেখব ভালো করে খাদি দারাদি আল্লাহ যখন বললেন ওহিনাদিল হওয়ার পরে কি দেখলাম কি হলো আমি তো বুঝতে পারছি না এটা আমার এইটা কি ভালো জিনিস না মন্দির জিনিস আমাকে পড়তে বললো কি জিনিস তখন বলেছেন চিন্তা করবেন না আপনি এত ভালো মানুষ আপনি অসহায় মানুষকে সাহায্য করেন মেহমানদারি করেন হ্যাঁ সময় আপনি ভালো কাজ করেন আপনাকে আল্লাহ এরকম কোনো মুসিবতে ফেলবে আমি বিশ্বাস করি না এতে বোঝাই গেলো যে ওনার এই চরিত্রের মধ্যে ব্যক্তিত্বের মধ্যে এই ভালো গুণগুলো সাংঘাতিক ভাবে এবং ঢুকে আছে হান্ড্রেড পার্সেন্ট তিনি একজন উত্তম মানুষের জন্য একটা তিনি কোন কবিতা চর্চা করেননি তিনি লেখাপড়া করানো হয়নি কোন। আরবদের কিছু কিছু লোকে লেখাপড়া জানতো আল্লাহ লেখাপড়া শিখার লাইন থেকে সরিয়ে রেখেছেন তার কারণ যদি তিনি পান তাহলে তারা কি বলবে তুমি নিজে বসে বসে রচনা করেছ তুমি কবি কাব্য চর্চা করেছ এই জন্য কবিতার মতো করে তুমি বানাও তারা কি বলবে ওয়াল কমার ইদা, তালাহা অসম ইদা, জাল্লাহা মনে হয় কবিতার মত তখন বলতে বুঝছে তুমি কবি এই তুমি এগুলা করেছ আল্লাহ তালা এই জন্য বলেছেন যে তুমি আমি আপনাকে কখনো কবি হতে দেখিনি কবিতা কাব্য চর্চা আপনি করেননি আপনি লেখাপড়া করেননি দাতে করে তারা কখনো অভিযোগ দিতে না পারে যে আপনি এগুলো আগে থেকে চর্চা করে পরে নবুয়ত আবিষ্কার করেছেন ওমায় আল্লাহরা আল্লাহ তালা নিজেই বলেছেন আমি তাকে কবিতা শিখাইনি এবং এটা তার জন্য করা ঠিক না নবী আবার কবি হবে কেন তাহলে তো লোকেরা নবীর মর্যাদা নবীর কাজ অনেক বড় কাজ লেখালেখি করার কাজ লেখাপড়ার কাজ শুনলে তখন তারা বলবে লেখাপড়া শিখেছে এখন কিতাব একটা বানিয়ে বলে যে নাজিল হয়েছে এই আল্লাহ তারা নিজেই বলেছেন যে আপনাকে দিয়ে আমি এই লেখাপড়ার কাজও করিনি করাইনি ওনাকে টাইটেল দিয়েছেন আল নবী আল উম তাই না করন শরী আল্লাহ তালা অনেকে লকব দিয়েছেন আপনি হচ্ছেন উমী এবং তিনি আরো বলেছেনমান কিতাব হে নবী আপনি জানতেন না যে কিতাব কি জিনিস ইমান সঠিক ভাবে আল্লাহরকে আমি আনতে হয় এগুলোর কোন জ্ঞান তো আপনার আগে ছিল না আমি আপনাকে নবুত পরে দিয়েছি আল্লাহ তালা আরো বলেছেন ও তাতলু মিন কাবলিহি মিন কিতাব এর আগে আপনি কোনো কিতাব পড়েননি ওলা আপনার হাতে কোনো লেখালেখির কাজ করেননি এরকম কিছু করলেই তো তারা আপনার খামাখা শোভা সন্দেহ করতে পারত আপনাকে তারা অভিযোগ করতে পারত ব্লেম করতে পারত বা এই ক্লেম করতে পারতো যে ইনি তো লেখালেখি করে পরে নবুয়তের দাবি করেছেন এগুলো কিছুই করার নাই উম্মি আনপ নিরক্ষ কিন্তু নিরক্ষরের অর্থ মূর্খ না নিরক্ষর আর মূর্খের মধ্যে পার্থক্য আছে মূর্খ আমরা হলো কি যে অক্ষর নাই কিন্তু মানুষ পৃথিবীতে এখনো আছে দেখবেন আমাদের মুরব্বীদের মধ্যে বাপ চাটা দাদা দাদির মধ্যে কেউ কেউ ছিল হয়তো পাঠশালায় যেতে পারেননি কিন্তু জ্ঞান বুদ্ধির দিক থেকে ভালো ছিলেন তাদেরকে আপনি বলতে পারেন না যে বোকা এরকম এই শব্দটা উম্মির উম্মা কিন্তু নিরক্ষ উম্মির উম্মা মূর্খ নয় আর মানুষের পাঠশালা না পড়িয়ে আল্লাহ ওনাকে কার পাঠশালায় পড়িয়েছেন আল্লাহ পাঠশালায় পড়িয়েছেন দুনিয়ার সবচেয়ে বড় সায়েন্টিস্ট সবচেয়ে বড় ডিগ্রিধারী কদ্দুর পৌঁছবে আল্লাহ তালা ওনাকে ওনার পাঠশালায় পড়িয়েছেন এবং কি মেয়েরা জেনিয়ে আল্লাহ তালা ওনাকে অনেক জ্ঞান দান করেছেন কাজেই উম্মি কথা নিরক্ষর কথা বললে কেউ কেউ মনে করে এটা কেমন পরিচয় হয়ে গেল নবী করিম সাল্লা পরিচয় নবীল উম্মি নিরক্ষর তাহলে তো কেমন জানি আহ মর্যাদা সম্মান খাটো হয়ে গেল কিনা না ওয়াহির জ্ঞান তো দুনিয়ার সবচেয়ে বড় জ্ঞান যেটা তিনি পেয়েছেন কিন্তু দুনিয়ার মধ্যে কেউ যেন কখনো তারা অভিযোগ না করতে পারে সেই জন্যই আল্লাহ তালা ওনাকে এই জ্ঞান দাননি দেননি এরপরে আমরা আসি যখন নবী করিম সাল্লি সালামের সময় এসে গুলো প্রায় ওনার নবুয়ের টাইম হয়ে যাচ্ছে এখন বয়স ওনার চল্লিশের কাছাকাছি হয়েছে এই সময় কিছু কাণ্ড আল্লাহতালা ঘটিয়েছে এক নম্বর কাণ্ড ঘটিয়েছেন আল্লাহতালা জিন জাতি অনেক উপরে গিয়ে ফেরস্তাদের কথাবার্তা চুরি করে নিয়ে আসে তারা অনেক দূরে উঠে ফ্লাই করতে পারে বিনা রকেটে গিয়ে ফিরে এসে তারা আল্লাহ হুকুম দেন সেগুলো তারা কার্যকরী কামনে করবে কোথায় কি হবে না হবে এগুলো সলা পরামর্শ হয় এগুলো কানে শুনে আসে এসে গণকদের কাছে খবর দেয় এবং সেখান থেকে কিছু মানে দুষ্কৃতিকারী এগুলো নিয়ে কিছু হেরফের করে ফেলতে পারে নবী করিম সাল্লামের জন্ম হওয়া ওনার কাছে নবুয়ের খবর আসা এগুলো অনেক বড় সিদ্ধান্ত আল্লাহ তালা দুনিয়ার মধ্যে বড় ধরনের সিদ্ধান্ত আয়দার রহমতের সিদ্ধান্ত হোক অথবা গজবের সিদ্ধান্ত হোক এগুলো যাতে এই জিন গুলো শুনতে না পারে এগুলাকে আল্লাহ তালা কি করেন কন্ট্রোল করেন আগে এই কন্ট্রোল ছিল না তার অনেক দূর দিয়ে গিয়ে অনেক কথাবার্তা শুনি আসতো আর গণবদেরকে বলে দিত এতে করে মানুষ মনে করতে গণদের কাছে গিয়ে ওরা গায়েব জানে ভবিষ্যৎ জানে এটা রাস্তা কিছু আল্লাহ কমিয়ে দিলেন ওনার জন্ম খবর দিতে চান নাই যে আখির জন্ম হয়ে গেছে এটা যদি হয়ে যায় নবুয়ের আগেই তাহলে কি হবে বলেন তো আল্লাহ গোপন রেখেছেন সে খবর সুরজ্জিনের মধ্যে আসে সুরজ্জিনের মধ্যে আল্লাহ তালা বলে দিয়েছেন জিনদের ভাষায় আহ সেখানে কি চুপ করে শুনতাম কিন্তু এখন কেউ যদি শুনতে যায় ফেরে তারা চার পেলে আমাদের দিকে অগ্নি সলাকা বর্ষণ করে শুট করে শুটিং স্টার দিয়ে তাহলে ও কিছু করার ফসলা করে ফেলেছেন কোন একটা নিচে ঘটছে বড় কিছু আল্লাহ তারা কিছু একটা বাদে ফয়সলা করে ফেলছেন তারা তো জিনা তো আল্লাহকে জানে চিনে কেন বন্ধ করে দিয়েছেন খবর পাস করতে দেন না শুনতে দেন না চুরি করতে দেন না এতে বোঝা গেল যে কিছু একটা ঘটছে এতে একটা বড় খবর জিন জাতির কাছে এবং তারপরে এক পর্যায়ে জন্ম হলো উনি বড় হয়ে গেলেন তারপরে আল্লাহ দিলেন এই সময় দেখা গেল যে যখন খুব জোরে ছলা বৃষ্টির আগুন তাদের প্রতি আগুনের বৃষ্টি রক্ষিত হয় তখন ইবলিশ খুব কনসার্ন হয়ে পড়লো দিল। খবর নেওয়ার জন্য দেখো তো কোথায় কি ঘটছে কেন আমাদেরকে শুনতে দেওয়া হয় না এখন জিন জিনিস তো হলো ইংলিশের আর্মি তার কাজ করে যে তোমার খবর নেওয়া চতুর্দিকে কি হচ্ছে চতুর্দিকে খবর নিতে নিতে তারা দেখলো যে নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম নবুত নাজির হয়ে গেছে তিনি তায়ের থেকে যখন ফেরত আসছিলেন মক্কা একবার সাহাবিদের সঙ্গে তিনি ফজর নামাজ পড়াচ্ছিলেন হঠাৎ করে এই আওয়াজ শুনে যিনেরা থমকে দাঁড়ালো আবার কি খবর নিয়ে পৌঁছে দিল যে তারা দেখতে পেলো যে আসলে আখির নবীতে এসে গেছেন যে আপনি বলেন যে আমার কাছে ওহি এসেছে পরে আল্লাহ তালা ওহিন্দি করে দিয়েছেন রসুল্লাহ আলসিমের কাছে যে একটি দল আপনার তেলাওয়াত ছুঁড়ে ফেলেছে এবং গিয়ে তারা তাদের লোকদের কাছে জিনদের জগৎ দেশে গিয়ে বললো ইন্না সামেন আন আজাবা এক অদ্ভুত কোরআনাজ হয়েছে দেখি যেটা কোনোদিন আর শোনা যায়নি সাংঘাতিক এক করাজিল হয়েছে তার তেলাওয়াত শুনলাম নবী তো এসে গেছে ইহাদি আহাদা এটা হৃদায়তের দিকে ডাকে মানুষকে ভালো পথের দিকে ডাকে আমরা শুনলাম সেই তেলাওয়াত আমরা এখন আর আল্লাহর সঙ্গে আর শেখ করবো না খবর হয়ে গেল শুটিং স্টার বাংলায় উল্কা তাই না উল্কা বলা হয় তো এগুলোর ব্যাপারে তখন আরব দেশের প্রচলিত ছিল তারা ওইগুলো দেখতো যে শয়তানকে এভাবে মারা হচ্ছে তারা এটা মনে কেন পরে এগুলো উল্কা কারণ কি তারা বলতো ওরা বলতো এইটা এই জন্য আসে কারো যদি কারো জন্ম কিছু মহা মহাঘটন দুনিয়াতে ঘটলে এই উপলক্ষে এইরকম কিছু তারা নিক্ষিপ্ত হয় এটা তারা তাদের বানানো কথা কিন্তু নবী করিম সাল্লা পরে বললেন ফাইন হবি হওয়ার পরে বলেছেন ইল্লা কেন আসে যে আল্লাহ রবাহ আলমিন যখন দুনিয়ার মধ্যে সৃষ্টি জগতে কিছু ঘটাতে চান বড় কোনো ঘটনা তখন তিনি খবর দেন ফেরিস্তাদের কাছে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফেরিস্তারা সবই আল্লাহর আর সের ফেরা করে উঠে জোরে এবং তার পরবর্তী পর্যায়ের দিকে তারা এগুলো শুনে মনে করে কি ঘটলো আমরা এটা শোনার চেষ্টা করি হাত দুনিয়া দুনিয়ার আকাশে খবর যখন চলে আসে ফতাক কোপারেশন করার জন্য গণক আর এ সমস্ত জাদুকর ম্যাজিসিয়ান যারা আছে তাদের সঙ্গে তারা কিছু ইনফরমেশন দেয় কিন্তু সেটা বন্ধ করার জন্য যেটা আল্লাহ অ্যালাউ করবেন না তখন সেজন্য আল্লা দা তাদেরকে শুটিং স্টার মারে তাহলে এগুলো কিছু ঘটতে থাকলো ওনার ওহি পাওয়ার আগে এইগুলো একটা বড় ঘটনা তারপরে এবার অহি আসার পর্যায়ে আমরা চলে এসেছি ওহি নাজিল হবে এখন কিন্তু ওহি নাজিল হওয়ার বেশ কিছু আগে থেকে নবী করিম সাল্লাম কিছু ফিলিং চলে আসেন ওনার ভিতরে মানসিক কিছু ফিলিং চলে আসে হঠাৎ করে ধপ করে আল্লাহ নাজির করিবেননি কিছু ব্যাকগ্রাউন্ড কাজ চলছে এক নম্বর ব্যাকগ্রাউন্ড হচ্ছে আর রুইয়াহ নবী করিম সাল্ল আলাম ভালো ভালো স্বপ্ন দেখা শুরু করলেন সত্য স্বপ্ন দেখেন যেটা দেখেন ঠিক সেটা ঘটে যায় ওয়াহির আরম্ভ মনে হয় যেন হয়ে গেল ওনাকে দিয়ে যে ওহির আখ্যা দিয়ে ইন্ট্রোডাকশন হিসাবে সুন্দর সুন্দর বা স্বপ্ন যে স্বপ্ন তিনি দেখেন ঘুমের মধ্যে সেটা ঠিক ফা ফালা ভাই যে স্বপ্নটাই দেখেন পরের দিন দেখা যাচ্ছে যে এইটা একদম সূর্যের আলোর মতো ঘটে গেছে খুবও ঘটে গেছে এ হলে এক নম্বর এই স্বপ্ন দেখা শুরু হলো ওনার বেশ কিছুদিন দুই নম্বর হচ্ছে এখন উনি জায়গায় বসে চিন্তা করার থেকে চল্লিশ বছরে পা দিয়েছেন তখন এটা শুরু হয়ে গেছে তিনি খুবই সাংঘাতিক একটা ওনার এরকম মানে মেন্টালিটি হয়ে গেল এবং বিশেষ করে তিনি একাত বছর থেকেই দুই তিন কয়েক বছর থেকেই প্রতি রমাদান মাস তিনি হেরা পাহাড়ের হেরা গুহায় গিয়ে কাটানোর জন্য উনি প্লান করেন এই রমাদান আগে কয়েক যে রমাদানের অহিনাদের হয়েছে তার আগে থেকে ওকে না কি তাহানিহি করাই সেন ফিল জাহেলিয়া এবং জাহেলি সমাজেও যারা একটু আল্লাহর ইবাদত করতে চায় তো তারা কেউ কে এরকম করতো কিন্তু ওনার ভিতরে এটা খুব বেশি করে আসল তিনি কোন কোন সময় প্রতি কাটান এই খবর এসেছে আনন্দ অতপর একান্ত ভাবে নিজেকে নিয়ে থাকা চিন্তা করা একলা একলা থাকার একটা ভাবনা আমাদের চলে আসলো হেরাতে গিয়ে তিনি কয়েকটি রাত কাটাতেন তারপরে আবার আসতেন কোন কোন সময় তিনি খাবার নিয়ে যেতেন আবার দেরি হয়ে গেলে মানে কয়েকদিনের খাবার ড্রাই ফ্রুট নিয়ে যেতেন পানি নিয়ে যেতেন খাদি যারা দিয়ে আল্লাহ চিন্তা করতেন দুই দিন তিন দিন বেজে কয়েকদিনের খাবার দিয়েছেন এখন তো খাবার শেষ ওনার তো আসার টাইম কিন্তু উনি তখনও আসছেন না তখন খাদি যারা দিয়ে আনা নিজে কষ্ট করে পানি খাবার নিয়ে ওই হেরা গ উঠেছেন তখন ওই নাজিল হয়নি তিনি সেখানে যে জায়গায় তিনি বসতেন গুহাটা গুহাটা থেকে একদম একটা জানান আপনার যারা হেরা উঠেছেন ওই গুহার মধ্যে গেছেন ওই ঘরতে গিয়েছেন যেখানে কাবা দেখা যায় কে কে গিয়েছেন এখন আর দেখা যায় না এখন একটু বিভিন্ন বাধা হয়ে গেছে তো ওইটার মধ্যে এমন কোন বরকতের ফজিলতার কিছু নাই ওটা একটা ইতিহাসের দ্বারা একটি ইন্টারেস্ট তাদের জন্য কিছু থাকতে পারে কিন্তু আমাদের দেশের লোকেরা ইতিহাস জানুক না না জানুক ওইখানে বরকত নিতে যায় ওইখানে যখন অ্যালাউড ছিল যাওয়া ইজি ছিল তখন গিয়ে দেখি পাকিস্তানিরা এটার প্রস্তাব বেশি আবার ওইখানে একটা মোশালার দিয়ে রেখে দিয়েছে ওইখানে দুই রকম নামাজ পড়া সবাই লাইন ধরে আসে এইগুলা এই ইতিহাসের সঙ্গে জড়িত কিন্তু এখানে নবী করিম সাল্লা সালাম কোন বরকত ওখানে লেগে আছে ওখানে পাওয়া যাবে এইগুলো হলো একটা ধরনের মূর্খতা ওইখানে তিনি অনেক অনেকদিন থাকতেন এভাবে করে এইটা একটা বড় কাজ যে উনি ধ্যান মগ্ন থাকতেন আল্লাহ তিনি চিন্তা করতেন কি চিন্তা করতেন যে আল্লাহ তিনি এখন বুঝতে পারছেন যে আল্লাহ তো একজন আছেন যে আল্লাহর এবাদত করা দরকার কেমনি করবো পুরো নামাজ রোজা হজ জাকাতের পুরো কিছু তো নাই ইব্রাহিম আল্লাহ সালাম কিছু পাওয়া গেছে যেগুলো ওগুলো নষ্ট করে ফেলেছে আরবরা এরপরেও তিনি এখন আল্লাহকে পাওয়ার নেশা ওনার ভিতরে ঢুকে গেছে আল্লাহ তালা ওনাকে মানসিক ভাবে এই প্রস্তুতি করেছেন এইগুলো দুই নম্বর তিন নম্বর আসল তিনি খেয়াল করেছেন কিছু পাথর এবং গাছ ওনাকে সালাম দেয় আগেই এবং তিনি নবুয়ের পরে বলেছেন বর্ণনা করেছেন যা বেমিনে সামুরা রাজ্য আহ সহিদে বলেছেন ইমাম মুসলিম বর্ণনা করেছেন হাজীটি তিনি বলেছেন ইন ইহিফ হাজার ইসাল্লিম আলাইয়া কাবলা আনাস তিনি বলেছেন আমি একটা সালাম দিতক নেওয়া শুরু করে দিব পরবর্তী পর্যায়ে এরপরে আলি ইবনাবি তালে হাদিস করব সেখানে এসেছে আহ সিরত ইবনেসাম এসেছে নবী করিম সাল আলাই আহ যখন কোন কাজে যেতেন আহ মক্কার বিভিন্ন মানে কোন কাজ শেষ করে যখন তিনি একলা সঙ্গে মিষ্টি যেতেন ফলাই আমরুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বেহাজারিন আল্লাহ শাহজারিন তখন মানুষ থাকতো না কেউ আশেপাশে তিনি একলা চলতেন ওই সময় যে কোনো পাথর এবং গাছ ওনার পাশে দিয়ে উনি হাঁটতেন তারা তখন বলতেন আসসালাম রাসুল আপনার প্রতি সালাম তখনও তিনি এদিকে এদিকে কে সালাম দিলো আর কে খবর বলল। মানুষ কথা বলতে পারে গাছ কথা বলতে পারে উনি তো এটা বিশ্বাস মানে করার কথা না ফালা ইয়ারা ইলার তিনি গাছ আর পাথর ছাড়া আর কিছু দেখতে পাচ্ছেন না কোন মানুষ নাই কোন প্রাণী নাই ওখান থেকে এই অহিন হওয়ার আগে এই ঘটনাগুলো ঘটে অনেক আগে থেকে নয় ওহিনাদির হওয়ার কিছুদিন আগে থেকে এগুলো ঘটতে থাকে তো তিনি খুব আশ্চর্য হয়ে এগুলো ইয়ে করেন যেটা কি হচ্ছে এগুলো কিছু মেসেজ ওনাকে ইনডাইরেক্টলি মানসিক প্রস্তুতির জন্য আল্লাহ পক্ষ থেকে আসলো তার আগ পর্যন্ত এগুলো চলতে থাকে এরপরে নবী করিম সাল আলি আসাল্লাম তিনি যখন হেরা গুহাতে আসলো তখন তিনি বললেন কিছু দেখতেন এখন ওহি আসেনি তিনি মাঝে গুলো দেখা শুরু করলেন ওহী নাজির হওয়ার অল্প কিছু আগে তিনি খাদিজা যারা অনেকে বললেন খাদিজা মাঝে লাইট দেখি নূরের ফোকাস দেখি বা কি বলে যে ফ্লাস আর কিছু কথা যেন শুনি আমি কি কথা বলে তাও বুঝি না হচ্ছে আমাকে নিশ্চয়ই আল্লাহ কি বুদ্ধিমতী মহিলা ওনাকে অ্যাডভান্স এই খবর কে দিল হ্যাঁ তিনি ওনাকে দিচ্ছেন এভাবে যখন ওনার কিছু ঘটনা এই কিছু উপলক্ষ দেখতে দেখতে এক পর্যায়ে উনি চল্লিশ বছরের এখন পরিপূর্ণ মানুষ হয়ে গেছেন তারপরে তিনি এখন আল্লাহ হয়ে যেত এরপরে এরকম করতে করতে তিনি একদিন গার হেরাতে আছেন হেরা গুহাতে আছেন এই সময় জিবরি আলসালাম আসলেন ওনাকে জড়িয়ে ধরলেন কি বললেন এক্ষমি পর আপনি পড়েন কলা ম্যা বেকার তিনি বলেন কি পড়বো আমি তো কিছুই পড়তে জানিনা ফাঁকা ফাঁকা তনি হাতা বালাগা মিন্নিল অতপর সেই লোকটি আমাকে জড়িয়ে জড়িয়ে শক্ত করে আলিঙ্গন করলেন এমন শক্ত আলিঙ্গন আমার শরীর মারা যেন চুর মারা হয়ে যাবে ভেঙে এরপর ছেড়ে দিলেন ছেড়ে দিয়ে বলেন। এক করা এবার পড়ো আমি বললাম মা আনা বেকার আমি তো পড়তে পারি না থার্ড টাইম এভাবে করলেন থার্ড টাইম আমি একই কথা বললাম অতপর থার্ড টাইমে বলার পরে তিনি বললেন যে পড়েন এবার আমার সাথে সেই রবের নামে পড়েন যে রব আপনাকে সৃষ্টি করেছেন বা যিনি সৃষ্টিকর্তা সবকিছু সৃষ্টি করেছেন খালাকাল ইনসান মিন আলাক যিনি জমাট রক্ত থেকে ইনসানকে মানুষকে সৃষ্টি করেছেন এই কথা তিনি উচ্চারণ করলেন তার সঙ্গে কেন কেন করছেন কি ঘটনা এখনো বিস্তারিত বলা হচ্ছে না। দেওয়া তিনি তো সাংঘাতিক ঘাবড়িয়ে গেলেন কে এলো এসে আমাকে উদ্দেশ্য কি ফারাদা বেহা রাসুল্লাহ সাল্লাসাল্লাম ইয়ার জহুফু ওনার বুকের ভিতরে ধরপড় করছে এই ঘটনার পরে এই ধরপড় করা বুক নিয়ে তিনি ঘরে আসলেন এসে খাদিজারা দিয়ে অনেকে ডাকলেন ঘরে আমাকে জলদি করে কম্বল দাও দাও আমার জ্বর এসে গেছে এত গেছেন এত বুকের ধর শুরু হয়েছে শরীরের মধ্যে জ্বর এসে গেছে জলদি করে আমাকে খেতার কম্বল দিয়ে ঢেকে দাও কিছুক্ষণ থাকার পরে ওনার একটু থামলেন উনি খাদিজা পাশে আসেন ভয় কিছু কমলো এবং জ্বরও কিছু কমলো তারপরে খাদিজা জিজ্ঞেস করলেন কি হয়েছে বললেন যে এইরকম এরকম কি আসলো জড়িয়ে তিনবার তিন বার বলল তারপরে আমাকে বলল। আলা বললো খাদিজা আবার ভাই হচ্ছে আমি কোন দিকে যাচ্ছি আমাকে নিয়ে কি করা হবে কি আমার পিছনে লেগেছে আমার কি উপায় হবে আমার কি হলো এটা আমি যে কিছুই বুঝতে পারছি না ফাঁকা খাদিজা রাধি আল্লাহ আনহা কি বললেন খাল্লা টাচ করতেই পারে না কারণ ইন্নাকাল্লা তাসলুর রাহিম আপনি আত্মীয়তার সম্পর্ক আত্মীয় স্বজন সঙ্গে খুনি ভালো ব্যবহার করেন ও তাহমিলুল কাল আর আপনি মানুষকে দুর্বলদেরকে অসহায়দেরকে আপনি কত হেল্প করেন সহযোগিতা করেন অতুল কিছু নাই তাদেরকে আপনি টাকা পয়সা দেওয়ার চেষ্টা করেন নিজের না থাকলে খাদি জারাদিয়াল আহ তো ধনী মহিলা ছিলেন বিয়ের পরে খাদিজারাদি আল্লাহ আনহা তার সমস্ত সম্পত্তি কাকে দিয়েছেন রসুলামের হাতে সফর করে দিয়েছেন ইয়া রসুল তখন তো রসুল হন ওনার স্বামীকে বলেছেন এইগুলো সব আপনার নিজের যেভাবে চান এগুলাকে আপনি ব্যবহার করেন নিশ্চিন্তে মেহমান খাবার দাবার করেন না অত আলা আল্লাহ নাক আমি বিপদ আপদে পতিত লোকদেরকে আপনি সবসময় সাহায্য করে আসছেন আপনাকে বুঝি আল্লাহ এরকম কোন খারাপ জিনিসের দিকে নিয়ে যাবে প্রশ্নই আসে না প্রচন্ড সান্ত্বনা পেয়ে গেলেন তিনি এরপরে তিনি এখন ব্যাপারটা কি ঘটতে যাচ্ছে এটা তো জানা দরকার তিনি ওয়ারাকিবী নাউফলের কাছে চলে গেলেন তিনি হচ্ছেন খাজিদারাদি আল আহার চাচা তো ভাই অনেক মুরব্বী বয়স অনেক হয়ে গেছে ইমরান তানাস জাহেলিয়া যিনি জাহেলি সমাজে মক্কায় তো অনেকেই ছিল মূর্তি পূজা কিন্তু তিনি খ্রিস্টান বনে গিয়েছিলেন ধর্মের তিনি অনুসরী ছিলেন এবং তিনি পারতেন এই পর্যায়ে ওনার ভালো জ্ঞান হয়েছিল তখন খাজিদা রাজি আলহ মনে করলেন নিশ্চয়ই ওনার কাছে খবর থাকবে কিছু উনি বলতে পারবেন তার কাজেই আমি তাকে নিয়ে যাই তিনি ওনাকে নিয়ে গেলেন এবং তিনি ইনজিল এবং তাওরাত পড়েছেন জানতেন সব কিছু এবং তিনি তখন অনেক বয়স হয়ে গেছে তিনি অলরেডি তখন অন্ধ হয়ে গেছেন খাদিদারা দ্বারা তার কাছে বললেন ইয়া ইবনে আম ভাইকে লক্ষ্য করে বলেন ইসমা আমিন ইবনে আখি আপনার ভাইয়ের ভাতিদা বা ভাই তার থেকে আপনি শুনেন তিনি নবী করিম সাল্লা তখন বললেন ওনাকে বললেন ওয়ারাক্কা ইয়া ইবনে আখি মা দাত ওরাখা বললেন যে কি দেখেন আপনি কি দেখলেন বলেন তো নবী করিম সাল বললেন কি কি ঘটলো গাড়ি হেরার মধ্যে সব তিনি বললেন তখন তিনি কি বললেন হা দান ওর এই সাংঘাতিক খবর আপনার কাছে তো ওই ফেরস্তা এসে গেছেন জিব্রাইল আলহিস মুসা আল্লা কাছে তাও রত্ন এসেছেন তো নবুয়ের খবর আপনার কাছে এসে গেছে আপনি তো আখিরই নবী এখন নবুয়ের ওয়াহি নাজিল হয়েছে ঠিকই কিন্তু তখনও নবু উনি যে নবী ওনাকে যে নবুয়ের কাজ করতে হবে এই অ্যাপয়েন্ট লেটার তখন আসেনি ওনাকে বলা হয়নি যে আপনি নবী এবং আপনি নবী নবুতের কাজ করেন দিনী দাওয়াত কাজ পৌঁছে দিচ্ছেন এটা এখনো শুরু হয়নি কেবল ওনাকে একরা বেসমে রব্বিক লাগে নাজিল হয়েছে এই জন্য ওয়ারাকা বললেন লাইতানি আকুন হাইয়ান আমি যদি আরেকটি জওয়ান হতাম আর আমি যদি বেঁচে থাকতাম আপনার জাতি আপনাকে এই দায়িত্ব করার কারণে আপনাকে বহিষ্কার করবে বাধ্য করবে আপনার দেশ ছেড়ে চলে যেতে আমি যদি তখন জওয়ান থাকতাম বেঁচে থাকতাম তাহলে আমি আপনাকে অনেক সাহায্য করতাম আমি আপনার পক্ষে চলে যেতাম কিন্তু আমার মনে হয় আমি এতদিন হায়াত পাব না এই খবর হঠাৎ করে বলার কারণে শোনার কারণে রসুল আশ্চর্য হয়ে বলে তারা আমাকে আমার দেশে থাকতে দেবে না এত দুশ্মনী করবে আমার সাথে উনি বিশ্বাসই করতে পারেন না যে এত ওই যে কাবা ঘরের নির্মাণের সময় হাজার আসওয়াদের উঠানোর ক্ষেত্রে সবাই কার কথা শুনলো ওনার কথা শুনলো হ্যাঁ এটাই সত্য কথা আপনি যে জিনিস নিয়ে এসেছেন নিয়ে আসবেন ও চিরেই আপনাকে খবর আসবে এইগুলো নিয়ে যখনই আপনি কমের কাছে যাবেন আপনার আগে যে সমস্ত নবীরা এই কাজ করেছেন সবাইকে দৃষ্টিতে দেখেছে যদি কোন রকমের হায়াত্রিকায় রাখেন ওই দিন আপনার আসে আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাকে কিভাবে সাহায্য করা যায় পরে। ওয়ারাকার হায়াতের বেশি দিন থাকলো না ওনার ইন্টে কাল হয়ে গেলাম চুপচাপ আর কোনো ওয়াহিও আসেনা জীব রাইল আসেন না ঘটনা এখানে থেমে আছে তখন কত সময় এটা নিয়ে অনেক একতলাপ আছে আব্দুল করেন না। এবং তিনি এখন চিন্তা করেন কি হলো তিনি আবার হেরায় গিয়ে গিয়া গিয়ে ধ্যান করেন ও চিন্তা করেন কি আসলো কেন আসলো ওরা কাইব কি বলল আমাকে নিয়ে কি করা হবে তিনি এ চিন্তার মধ্যে আছেন অপেক্ষা করছেন যে পরবর্তী পর্যায়ে আর কোনো খবর আসে কিনা কিন্তু আসেনা বোখারিতে বর্ণিত হয়েছে এই আর কোন খবর না আসার কারণে রসুল সাল্লা সাল্লাম সাংঘাতিক ভাবে হয়ে থাকলেন তিনি খুব দুশ্চিন্তায় আসেন বারে তিনি সেখানে যান হেরা পাহাড়ের দিকে যান এবং মনে হয় যেন ওনার মনে মাঝে মধ্যে আসে কেন এটা থেমে গেল উনি পাহাড় থেকে পড়ে লাভ দিয়ে পড়ে যাবেন কিনা আত্মহত্যা করে ফেলবেন কিনা এইরকম ওনার ভিতরে কষ্ট শুরু হয়ে গেছে যে কেন আর আসে না কি ঘটনা কি বলা হলো আমাকে পরে কি হবে তো একদিন জিবলিল আল সালাম চলে আসলেন বললেন ইয়া মুহাম্মদ ইন্নাকা রাসুল হাকান এসে খবর দিলেন মুহাম্মদ আপনি তো আল্লাহর রাসুল আপনাকে মনের কষ্ট অন্তরের ধরপড়ি অনেক কমে গেল ও তাহু এরপরে ওনার ভিতরে একটু এতমিনান আসলো উনি একটু পিস পেলেন এরপরে এভাবে কিছুদিন থাকলো তারপরে কতদিন এখানে ছিল এই গ্যাপটা পরবর্তী পর্যায়ে ওহি আসার ক্ষেত্রে এই ব্যাপারে অনেকগুলো আছে আসে কোন রেওয়ায় আসে আব্দুল আব্বাস আন্নাহা কান আব্দ আব্বাসের দৃষ্টিতে এটা বেশ কয়েক কতগুলো দিন নাম বলেন না কতগুলো দিন আবার কেউ কেউ বলেছেন এটা প্রায় দুই থেকে আড়াই বছর থেকে তিন বছর পর্যন্ত ছিল এইগুলোর ক্ষেত্রে দেখেন ওই ইতিহাস উনি পরবর্তী পর্যায়ে সাহাবিদের সংখ্যা বাড়ে মক্কা থেকে মদিনা দেওয়ার পরে জীবনের প্রত্যেকটি জিনিসকে শত শত হাজার হাজার সাহাবি মুখস্থ করেছেন কিন্তু প্রথম দিকে উনি তো কাউকে তখন দাওয়াতো দেননি ওনার এ সমস্ত ঘটনা নোট করেছে কে বসে বসে এইগুলো নিয়ে এই কি হয় বিভিন্ন রেবায়তে ইফ আসে এগুলো পাওয়া যায় না তো কোন কোন ঐতিহাসিক বলেছেন যে কেউ কেউ মনে করেন যে আহ এটা মিনিমাম কেউ কেউ বলেছেন চল্লিশ দিন আর ম্যাক্সিমাম কেউ কেউ বলেছেন দুই থেকে তিন বৎসর কিন্তু দিনের ব্যাপারেই অনেকের ধারণা যে বৎসর আল্লাহ নষ্ট করাননি বরঞ্চ বৎসরের দিকে যায়নি তার নিচে ছিল এটা এরপরে বেশ কিছুদিন থাকার পরে এরপরে আসলো একদিন নবী করিম সালাম গাড়ে আছেন হঠাৎ করে তিনি নামতে আসছেন গাড়ে হেরাত থেকে এখন চলে আসবেন বাড়ির দিকে ইসলামিয়া সাউ তামিনা হঠাৎ করে তিনি আকাশ থেকে একটা আওয়াজ শুনতে পেলেন ফারা ফারা সাউ মাথা উঠালেন কি কোর থেকে আওয়াজ আসলো জিবিলাম দেখতে পাচ্ছেন জিবরিলাম আলিঙ্গন করলেন এখন আকাশ জুড়ে উনি বিশাল অরিজিনাল শেপে এসেছেন যখন একরাবসমের রব্বিক্লা তিনি এসেছেন তখন মানুষের সুরত ধরেছেন আর ওই সময় আওয়াজ আসলো সেই আওয়াজে তিনি দেখলেন ওনার অরিজিনাল সুরাতে এসেছেন অরিজিনাল সুরাতে কি আছে মা বাইনাল হয়ে গেছে। ওনার ছয়শ পাখা নিয়ে গোটা আকাশ মানে কাবার হয়ে গেছে এত বড় ওনার অরিজিনাল স্ট্রাকচার এটা দেখেও তিনি সাংঘাতিকভাবে ভাবে ভয় পেয়ে গেলেন ঘাবড়িয়ে গেলেন ওকে ঘেন দৌড়ে বাড়িতে চলে গেলেন গিয়ে যারা এইভাবে এত বড় জিনিস এত বড় কোনো কিছু দেখা কিরকম ভয়ের কারণ হতে পারে যারা কখনো দেখেন তারপরে তিনি কম্বল মোড়া দিয়ে শুয়ে আছেন কিছু একটু স্বাভাবিক হচ্ছেন এরপরেই তখন নিয়ে আসলেন জিবরিয়া আল্লাহ এসে তখন হয়তো স্বাভাবিক সুরাতে এসেছেন এসে বললেন হে কম্বল মুড়ে সোয়া ব্যক্তি আপনি শুয়ে আসেন কম্বল গাই দিয়ে ল্যাপ গাই দিয়ে আপনি উঠেন আপনার কাজ আছে ফের লোকদেরকে আপনার আল্লাহর খবর পৌঁছান সতর্ক করেন তারাদের সর্বনাশের মধ্যে আছে তাকে উদ্ধার করার জন্য আল্লাহ পয়গাম পৌঁছিয়ে দেন আপনার রবের তাকবির ওনার বড়ত্ব আপনি প্রচার করেন এবং সেটাকে আপনি নিজে আমল করেন এবং আপনার কাপড়কে আপনার পরিচ্ছদকে পোশাককে আপনি পরিষ্কার করে আপনি এই কাজের জন্য তৈরি হয়ে যান অন্য হাদিস এসেছে এই বিষয়টি আমি আকাশের দিকে একটা আওয়াজ বাসারি দেবাল সামা আকাশের দিকে উঁচু করে চোখ দিয়ে দেখতে চাইলাম কি আছে তারপরে এই অবস্থা দেখে তু মিনহু আমি এমন ভয়ে ভয় পেয়ে গেলাম এটা এই দৃশ্য দেখে হাত তা হাবি তু ইলাল আমি মনে হয় যেন জমিনে পড়ে দেওয়ার অবস্থা পড়ে গেলাম আমি আমি পড়ে গেলাম এরপর দৌড়ে আসলাম আমার ঘরের দিকে ঘুষাওয়ার পরে এসে বললাম জামু উনি আমাকে তুমি গায়ে কাপড় দাও আমাকে কম্বল দিয়ে মুড়িয়ে দাও এরপরে কিছুক্ষণ পরে দেখি যে আল্লাহর ওহিত নিয়ে তিনি এসেছেন স্বাভাবিকভাবে এসে বললেন ইহা মু আরেকটি রেওয়াইতে আসছে তিনি যখন ঘরে এসেছেন এসে আমি বললাম তুই দাও ঠান্ডা তাহলে এই হলো সেকেন্ড টাইম যেখানে আল্লাহ তালা ওনাকে অহিনাদিল করে বললেন এখানে ফর্মালি খবর দেওয়া হলো তার আগে জিবরাল খবর দিলেন তিনি আল্লাহর রাসুল এখানে আল্লাহ তালা ওনাকে দায়িত্ব দিলেন রেশালাতের কাজ করতে হবে ওনাকে সারা দুনিয়ার মানুষের জন্য পাঠানো হয়েছে এই কাজ করার জন্য ওনাকে পাঠানো হয়েছে এই হল দুই নম্বর এক নম্বর ছিল আসলো ইয়া আইহাল মুদাসের এরপরে কিছুদিন গ্যাপ দিয়ে আবার আসলো আরেকটি ওয়াহি তিন নম্বর সেটা হচ্ছে আপনি রাতের বেলায় উঠে কিছু ক্যামাইল করেন সারা রাত ঘুমালে তো হবে না কাজ আপনার অনেক কাজ আছে উঠে ক্যামাইল করেন নকল নামাজ পড়েন ফতাহ আর একটু আবার যখন এনার্জি বেশি থাকে আউজিদ আলাইহী আর একটু বাড়াই দেন আধার রাতের থেকে অরাত যত রকম কোরআন নাজিল হয়েছে এগুলাকে তেলাওয়াত করেন তাহলে এইভাবে ওনার উপরে আরো নিজের চলে আসলো এবং কিভাবে পরবর্তী পর্যায়ে তিনি দাওয়াতে কাজ করবেন এইভাবে সেই আল্লাহ দিয়ে দিলেন। এরপরে আরো ওহিদিকে আমরা যাব পরবর্তী পর্যায়ে ইনশা আল্লাহ গ্রাজুয়ালি কিভাবে ওহিগুলা এসেছে ওহি আসার সময় কি ধরনের নয়েজ হতো আওয়াজ হতো এগুলোর বর্ণনা আসবে আসলে কেমন লাগত শীতের দিনে গায়ে থেকে ঘাম ঝরতো ইত্যাদি বর্ণনা আমরা পরবর্তী পর্যায় শুনবো ইনশাল আজকে আমরা এখানেই শেষ করছি অবিল্লাহি তফিকা খায়রান